উচ্চারণ যখন শিখে যাবেন নিজে নিজে কোরআন পড়তে পারবেন আর একটি বড় আপনার সম্পদ কোরআন নিজেই তেলাওত করতে পারাটা একটি বড় সম্পদ অনেক লোককে দেখা যায় জুমার মসজিদে বসে গেছে এগারোটায় খোদ শুরু হবে বারোটায় বা পনেরো এই পঁয়তাল্লিশ মিনিট বসে আছে একবার এদিকে তাকাচ্ছে একবার পিছন দিকে না তারপরে কোরআনের তরজমা তাফসির বুঝুন আল্লাহর খিতাব আল্লাহ গাইডবুক নাজেল করলেন আর গাইডবুকটাই বুঝলেন না কেমন মুসলিম আপনি কেমন আল্লাহর বান্ধা আল্লাহর গোলাম আল্লাহর দাস যে আপনি আল্লাহর গাইডবুক এমন কোন গাইডবুক দুনিয়ায় আছে সৌদি আরবে কাজকর্মের জন্য আসছেন বা হজের জন্য আসছেন একটি গাইডবুক দেওয়া হলো গাইডবুকটি বুঝলেন না তাহলে আপনি কিছু উপকৃত হতে পারবেন কিছু উপকৃত হতে পারবেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনার জীবনযাপনের জন্য গাইড বুক কোরআন আসমানি সিলেবাস নাজিল করেছেন সুতরাং প্রত্যেক মুসলিম প্রত্যেক মানুষকে বুঝতে হবে যে ব্যক্তি কোরআনের বাস্তবায়ন করতে চায়